সুর কফ বিসমিল্লাহ রহমান রহিম পরম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহর নামে ওয়াল কুরআ নি মজিদ কফ কুরআ মজিদের শপথ বলা যে ফলে অমান্যকারীরা বলিতে শুরু করিল যে ইহা তো বড় আশ্চর্যজনক কথা ইদামিৎকুন্দ আমরা যখন মরিয়া যাইব এবং মাটিতে পরিণত হইব তখন কি আমরা পুনরায় উত্থিত হইব এই প্রত্যাবর্তন তো বিবেক বুদ্ধির অগম্যাক অথচ পৃথিবী তাহাদের দেহ হইতে যাহা কিছু ভক্ষণ করে তাহা সবই আমাদের জ্ঞানের আওতাভুক্ত আর আমাদের নিকট একখানি কিতাব রহিয়াছে যাহাতে সবকিছুই সংরক্ষিত আমরিন বরং এই লোকেরা তো এমন যে তাহাদের নিকট যখন মহাসত্ব আসিয়াছে ঠিক তখনই তাহারা উহাকে স্পষ্ট অস্বীকৃতি জানাইয়া দিল এই কারণে এক্ষণে তাহারা এই জটিলতা ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িয়া আছে فَلَمْ يَنظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوَجَ سَنْ جَاهَاَيْهُوْا يَهَا رَا كِي كَخَنُوا نِجَدَرُ اُقَرِ عَبَسْتِي تو آكاش مانڈولر دیکھت تاکایا دیکھنائی كِبَابَ عَمْرَا اُوحَاكَي نِرْمَانْ كُرِيَاچِ اَبُونَ وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ আর আমরা পৃথিবীকে বিছাইয়া দিয়েছি এবং উহাতে পাহাড় সমূহ সংস্থাপন করিয়াছি এবং উহাতে সর্বপ্রকার সুদৃশ্যময় উদ্ভিদ রাজে উৎপাদন করিয়াছি এ verse রয়েছে ও যিক্রা লিকুল আবদি এইসব কিছু চক্ষু উন্মোচনকারী ও অতীব শিক্ষাপ্রদ এমন প্রতিটি বান্ধার জন্য যে প্রকৃত সত্যের দিকে প্রত্যাবর্তনকারী আর আমরা উর্দলক হইতে অতিব বরকতময় পানি অবতীর্ণ করিয়াছি তারপর উহার সাহায্যে বাগান ও কৃষিজাত শস্যাদি এবং সুচ্চ সমুন্নত খেজুর বৃক্ষ সৃষ্টি করিয়াছি যাহাতে ফলের সম্ভারপূর্ণ ছড়া একের পর একটা ধরে ইহা বান্দাদের জন্য রিজিক দেওয়ার ব্যবস্থা মাত্র এই পানি হইতে আমরা একটি মৃত জীর্ণ জমিনকে জীবনদান করিয়া থাকি মৃত মানুষগুলির মাটির তলা হইতে আত্মপ্রকাশ করার ব্যাপারটিও এমনি ভাবেই সংঘটিত হইবে ইহাদের পূর্বে নুহের জাতি এবং সামুদ, আদ, ফিরাউন ও লুতের ভাই আর আইকাবাসী তুব্বার জাতির লোকেরাও অস্বীকারী হইয়াছে প্রত্যেকেই রাসুলগঞ্জকে অস্বীকৃতি জানাইয়াছে আর শেষ পর্যন্ত আমার আজাবের সংকেত তাহাদের উপর কার্যকর হইল আমরা কি প্রথমবারের সৃষ্টিকার্যে অসমর্থ ছিলাম মূলত একটি নবতর সৃষ্টিকার্য সম্পর্কে এই লোকেরা সংশয়ে পড়িয়া আছে আমরা মানুষকে সৃষ্টি করিয়াছি আর তাহার মনে নিত্য জাগ্রত খারাপ চিন্তাগুলি পর্যন্ত আমরা জানি আমরা তাহার গলার শিরা হইতেও অধিক নিকটবর্তী প্রতিটি জিনিস লিপিবদ্ধ করিয়া রাখিতেছে এমন কোন শব্দই তাহার মুখে উচ্চারিত হয় না যাহার সংরক্ষণের জন্য একজন চির উপস্থিত পর্যবেক্ষক মৌজুদ থাকে না অতপর লক্ষ্য করো এই মৃত্যুর যন্ত্রণা পরম সত্য লইয়া সমুপস্থিত ইহা তাহাই যাহা হইতে তুমি পালাইয়া বেড়াইতেছিলে ইহার পর সিঙ্গা ফুকা হইল ইহা সেই দিনটি যাহার ভয় তোমাদের দেখানো হইতোল প্রত্যেক ব্যক্তি এই অবস্থায় আসিল যে তাহার সহিত হাঁকাইয়া লইয়া আসার জন্য একজন आर जोन तुमी और सक्षदता हिसाब से जन रही ब्यापारे तुम्हें तो असतर्कतार मध्य छे अतएव से आवरण सरइा दिया तुम्हार सम्मुखे पड़िया और से कारण आज तुम दृष्टि खुबी तीक्ष्ण एजे के आमार करा फी कुल कफार निर्देश दे जहां नामे निक्षेप कर प्रत्येक कट्टर काफिर के महाशक्तर प्रति शत्रुता पोषण करित परम कल्याणकन महासंशय और अल्लाहर सहित अन्न कहालाबा नसिया अतए निक्षेप करो ताहा के कठिन आ जा তাহার সঙ্গী নিবেদন করিল হে মহান রব আমি ইহাকে বিদ্রোহী বানাই নাই বরং এ নিজেই সুদূর গুমরাহের মধ্যে পড়িয়াছিল জবাবে বলা হইল আমার সম্মুখে ঝগড়া করিও না আমি তোমাকে পূর্বা খারাপ পরিণতি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছিলাম আমার কথা কখনো পাল্টানো হয় না আর আমি আমার বান্দাদের উপর জুলুম নির্যাতনকারীও নহি সেই দিনের কথা স্মরণ কর যখন আমরা জাহান নামের নিকট জিজ্ঞাসা করিব তুমি কি পুরামাত্রায় ভর্তি হইয়া গিযাছো তখন উহা বলিবে আরো কিছু আছে নাকি আর ওদিকে জান্নাতকে মুক্তাকিদের অতি নিকটে লইয়া আসা হইবে কিছুমাত্র দূরে অবস্থান করিবে না বলা হইবে ইহা তাহাই যার ওয়াদা তোমাদের নিকট করা হইতে ছিল এমন প্রত্যেক ব্যক্তির জন্যই যে খুব বেশি প্রত্যাবর্তনকারী এবং খুব বেশি সংরক্ষণকারী ছিল যে রহমান রহমানকে ভয় করিত ও যে আসক্ত হৃদয় সহকারে উপস্থিত হইয়াছে ও দু প্রবেশ করো জান্নাতে পূর্ণ নিরাপত্তা সহকারে সেই দিনটি চিরন্তন জীবনের দিন হইবে يا شاؤون فيها ولدينا مزيد شخانه 타하더 존노 세이 쇼브 키치이 호이베 자하 타하라 차히베 আর আমাদার নিকর 우হারচেও বেশি অনেক কিছুই 타하더 존노 রই আছে ও কাম 아흘াক나 кабലহুম 민 কর닌훔 아শদ্দ 민훔 dataPathা ফানকাবু ফিল 빌াদি धंस करुटी चिंता करोारा की को आश्रय स्थान लाभ करते इतिहास घटन अत्यन्त शिक्षामूलक स्तग्रहियां खूब मनोज दिए कथा शुने पृथिवी और आकाश मंडल के ए दुर् मध्य अवस्थित समस्त जिसके छये सृष्टि करिया কিন্তু তাহাতে কোনো ক্লান্তি আমাদের হয় নাই অতএব হে নবী যেসব কথাবার্তা এই লোকেরা রচনা করে সেই জন্য ধৈর্য ধারণ করো এবং তোমার রবের প্রশংসা সহকারে তাহার তসবি করিতে থাকো সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে وَمِنَ اللَّيْلِ فَسَبِّحْهُ وَأَدْبَارَ السُّجُودِ আর रात्रीকালে আবার তাসবিহ করো আর সিজদায় অবনত হওয়া হইতে অবসর গ্রহণের পর ওস্তামি ইউমা ইয়ুনাদি আল মুনাদি মিন মাকানিন ক্বريب ইউমা ইয়াসমাউনা আস সাইহাতা বিল হক্ব যালিকা ইউমুল খুরুজ আর শোনো যেদিন ঘোষণাকারে নিকটবর্তী স্থান হইতেই ডাক দিবে যেদিন সমস্ত আত্মপ্রকাশের দিন আমরাই জীবন দান করি আমরাই মৃত্যু দেই আর আমাদের নিকটই সেই দিন সকলকে প্রত্যাবর্তন করিতে হইবে যেদিন পৃথিবী দীর্ণ বিদীর্ণ হইবে আর লোকেরা উহার ভিতর হযেতে বাহির হইয়া দ্রুততার সহিত চলিয়া যাইতে থাকিবে এই একত্রিকরণ আমাদের জন্য খুবই সহজ হে নবী যেসব কথাবার্তা এই লোকেরা রচনা করে সেইগুলিকে আমরা ভালো করিয়াই জানি আর তোমার কাজ তাহাদের দ্বারা জোরপূর্বক সত্যকে মানাইয়া লওয়া নহে তুমি শুধু এই কোরআনের সাহায্যেই এমন প্রত্যেক ব্যক্তিকে উপদেশ দাও যাহারা আমার সতর্ক সতর্কবাণীকে ভয় করে